এই সবুজ শ্যামল বন বনানী জেন ভুবন মাঝে খোদার মেহেরবাণী এই সবুজ শ্যামল বন বনানী যেন ভুবন মাঝে খোদার মেহেরবাণী মাগ এমন দেশে জন্ম দিয়ে মাগো এমন দেশে জন্ম দিয়ে করেছো আমায় চিররিনি এই সবুজ শ্যামল বন বনানী যেন ভুবন মাঝে খোদার সবুজ শ্যামল বন বনানীবন মাঝে খোদার মেহরবাণী এই টেকনাফ থেকে ওইতে তুলিয়া ঘুমিয়ে আছে কত লিয়াউলিয়া। টেকনাফ থেকে ওইতে তুলিয়া घुमे आलिया सबूज श्यामल बन बनानी जन भुवन बन मे खोदार मेहर बाणी श्यामलन बनानी जन भूवन मे खोदार मेहरबाणी এই সোনার দেশে ফলে সোনালি ফসল চাশির মুখের হাসি দেখি যে আসল সোনার দেশে ফলে চাষির মুখের হাসি দেখি হাসিতেই হাসে খেয়ার মাঝি নদীর পানি এই সবুজ শ্যামল বন যেন ভুবন মাঝে খোদার মেহের এই সবুজ মন ভবন বনানী জানু ভুবন মাঝে খোদার মেহের বানি ওই ঘন সবুজের মাঝে লাল বৃত্ব দিন বদলের তরে ডাকে নিত ঘন সবুজের মাঝে লাল দিন বদলের তরে ডাকে নিত আমরাই আগামীর সম্ভাবনা আমরাই আগামীর সম্ভাবনা নবান্নেরই নবরত্ন শ্যামল বন বনানীবন মাঝে খোদার মেহের বাণী এই সবুজ শ্যামল বন বনানী জনভুবন মাঝে খোদার মেহেরবাণী মাগ এমন দেশে জন্ম দিয়ে মাগ এমন দেশ সে জন্ম দিয়ে করেছো আমায় চিররিনি এই সবুজ শ্যামল বোন বনানী জন ভুবন মাঝে খোদার মেহরবানি এই সবুজ শ্যামল বোন বনানী জন ভুবন মাঝে খোদার মেহরবানী এই সবুজ শ্যাম বোন বনানী জন ভুবন মাঝে খোদার মেহরবানী এই সবুজ শ্যামল বোন বনানী জন ভুবন মাঝে খোদার বানী